আয়সা রদিল্না হতে বর্ণিত তিনি বলেন নাবী সাল্লাহ আলিয় সাল্লাম আমার কোলে হেলান দিয়ে কুরআন তেলওয়াত করতেন আর তখন আমি হায়জের অবস্থায় ছিলাম